আনাস ইবনু মালিক রদিলত আল্লু হতে বর্ণিত নাবি সাল্লা সাল্লাম এ পেয়ালা ভেঙে যায় তখন তিনি ভাঙা জায়গায় রূপার পাত দিয়ে জোড়া লাগান আসিম রহমতুল্লা বলেন আমি সে পেয়ালাটি দেখেছি এবং তাতে আমি পান করেছি